উম্মুখালিদ বিনতে খালিদ ইবনু সাহিদ রাজি আল্লাহ তো আল্লাহতে তিনি বলেন আমি আমার পিতার সঙ্গে হলুদ বর্ণের জামা পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট আসলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সান্না সান্না রাবি আবদুল্লাহ রহমতুল্লা আল্লাহ বলেন হাফসি ভাষায় তা সুন্দর অর্থ বোঝায় উম্মু খালিদ রজিআ তো বলেন অতপর আমি তার মহরে নব্বতের স্থান নিয়ে কৌতুক করতে লাগলাম আমার পিতা আমাকে ধমক দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ছোটো মেয়ে তাকে করতে দাও অতপর আল্লা রসুল সাল্ল সাল্লাম আমাকে বললেন এ কাপড় পরো আর পুরানো করো আবার পরো পুরানো করো আবার পরো পুরানো করো আবদুল্লাহ ইবনু মুবারুক রহমতুল্লা আলহি বলেন উম্মু খালিদ রদিল্লাহ তালান্না যতদিন জীবিত থাকেন তার আলোচনা চলতে থাকে